আনাস ইবনু মালিক রদিল্লাহ তালান হতে বর্ণিত নবী সাল্লিয় সাল্লাম বলেন আনসারদের প্রতি ভালোবাসা ইমানের নিদর্শন এবং তাদের প্রতি হিংসা বিদ্বেষ রাখা মুনাফিকের নিদর্শন